আসসালামুকমতুল সারা বিশেষ সম্মানিত দর্শক মন্ডলি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 সম্মানিত দর্শক মুন্ডলি আবু বক্রহু তিনি বলেন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 তখন আমি জিজ্ঞাসা করলাম রাবি বলছেন আমি জিজ্ঞাসা করলাম যাকে হত্যা করা হয়েছে সে কেন জাহান নামে যাবে আল্লাহ নবী সালাম বলছেন মখতুল জাহান নামে যাবে এর কারণটা হলো এই যে সেও তার ভাইয়ের বিরুদ্ধে হাতিয়ার উঠেছে এই উদ্দেশ্যে এই নিয়ে যে সে তার প্রতিপক্ষকে হত্যা করবে সম্মানিত দর্শক মন্ডলী এটা হল হাদিসের অর্থ এই হাদিস থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হলো এই যে মুসলমান মুসলমানের বিরুদ্ধে হাতিয়ার উঠানো শরীয়তে হারাম শরীয়তে নিষেধ এবং আল্লাহ তালা বলেছেন তার ঠিকানা হবে জাহান্নাম তাহলে শরীয়তের দৃষ্টিকোণ থেকে একজন মুসলমান আর একজন মুসলমানের বিরুদ্ধে হাথিয়ার উত্তোলন করতে পারে না কিন্তু যদি কোনো দুই মুসলমান পরস্পর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 ওই ব্যক্তি মুসলমানের বিরুদ্ধে তিনি আরেকটি হাদিস আগে আসতেছে আল্লাহ নবী বলছেন যে ইন্দা কথা কোন ব্যক্তি যদি কোন নিয়ত করেন তাহলে সেই খারাপ কাজটি না করা পর্যন্ত পাক ওই ব্যক্তির উপর কোন গুণাহ লেখেন না এটা হলো শরীয়তের শরীয়ত ইসলামের উম্মতে মোহাম্মদ এর এটা বিশেষ একটি রাহমত যে ভালো কাজের নিয়ত লে স্বভাব পাওয়া যায় আর খারাপ কাজের নিয়ত করে না করা উত্তোলন করেছে বিধায় ওই ব্যক্তিকেও আল্লাহ নবী সালাম জাহান নামী বলে করেছেন তো এই হাদিসটি এই অধ্যায় নিয়ে আসার উদ্দেশ্য এটাই যে এই আমলটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে তার নিয়তের উপরে যে সে যে নিয়তে যে কাজ করবে তাকে সেই নিয়তের সেই নিয়তের উপর তাকে প্রতিফলন দেওয়া হবে সম্মানিত দর্শক এর পরে যেটি হাদিস আছে আল্লাহ বলে সলাতুর রাজি আতিনাজা আল্লাহ নবী সাসানা বলেছেন সলাতুর রাজি ফি জামা আতিন داندا اللہ نبی صلی اللہ علیہ وسلم 25 क्ति जोड़ते पचिस गुण 27 आल्ला देवे रेवायते আল্লাহ নব্বী বলছেন তাকে দেওয়া হবে তো উনি বলছেন এই করবেধু এবং সুন্দরভাবে যদি সে উজু করে এরপরে সে মসজিদ আসবে শুধু আদায় করার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছে একমাত্র শুধু সলাৎ আদায়ের উদ্দেশ্যে এমন ভাবে যদি কোনো ব্যক্তি ঘর থেকে বের হয় লাম ইল্লা রুফিয়ালাহু বিহা দরজাত সে যখন সলাতে আদায় করার জন্য ঘর থেকে বের হয়ে যখন মসজিদ আসবে ইল্লাহু বিয়ুল মসজিদা এমন কি সে মসজিদে প্রবেশ করবে ফদা দল মসজিদা এরপরে যখন সে মসজিদে প্রবেশ করবে কানিস মা কানিস তাহু যতক্ষণ পর্যন্ত সে সলাতের জন্য অপেক্ষায় থাকবে অপেক্ষারত অবস্থায় থাকবে সলাতের অপেক্ষায় বসে থাকবে ওই ব্যক্তিকে সলাতর গণ্য করা হবে অর্থাৎ যে ব্যক্তি অজু করে মসজিদে এসলো তার উদ্দেশ্য যদি একমাত্র আল্লাহ সন্তুষ্টের জন্য সলাতের উদ্দেশ্য হয় তাহলে তার জন্য কয়েকটি ফায়দা প্রত্যেক কদমের বদলে আল্লাপাক একটি করে যেমন নেকে দিবেন ঠিক প্রত্যেক কদমে পাক একটি করে গুনাম আপ করবেন এবং আল্লাহ রু ইসলাম বলেছেন ওই ব্যক্তি মসজিদ এসে তাহি মসজিদ পরে সে বসে থাকবে জামায়াতের অপেক্ষায় যতক্ষণ পর্যন্ত সে বসে থাকবে সলাাতের অপেক্ষায় যতক্ষণ পর্যন্ত বসে থাকবে সলাতের পরিপূর্ণ সবাব তাকে দান করা হবে এবং তাকে মনে করা হবে যে সে যেন সালাত আছে এরপর বলেছেন হিল্লাদি সাল্লাফি আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি আদায় করে যদি ওই জায়গায় যতক্ষণ পর্যন্ত বসে থাকবে আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা ওই ব্যক্তির জন্য দয়া করতে থাকেন এবং বলেন এবং বলেন আল্লাহ হুম্মার হামহু আল্লাহ তুমি এর প্রতি দয়া করো লাহু আল্লাহ তুমি একে ক্ষমা করে দাও আল্লাহ তুব তুবাহ আল্লাহ তুমি এর তোবাটি কবুল করে নাও হাদিসের সংক্ষিপ্ত ব্যাখ্যা সেটা হলো এই যে একা সলাৎ আদায় করার চাইতে জামাতবদ্ধ ভাবে সলাৎ আদায় করার গুণ বিশের চাইতে অধিক বেশি আর এই পরিপূর্ণ গুণ অর্জনের জন্য পরিপূর্ণ অর্জনের জন্য যেটা আমাদেরকে পরিপূর্ণ যেটা বিধান সেটা করে সালাতের উদ্দেশ্যে মসজিদ আসতে হবে এবং মসজিদ আসার পরে যতক্ষণ সে সালাতের উদ্দেশ্যে ততক্ষণ পর্যন্ত তাকে সালাতই ঘুণ্য করা হবে এরপরে আরেকটি লাভ সেটা হলে এই যে সলাৎ আদায় করার পরে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ওই সালাতের জায়গায় বসে থাকবে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 এই হাদিস থেকে ইমাম নবী রে বের হলেই আল্লাপ দরজা বৃদ্ধি করে দেয় এই মুহূর্তে একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব আলহামদুলিল্লাহ এবং গুনা এটাও লিখে রেখেছেন এরপরে এই দুটাকে উনি ব্যাখ্যা দিয়ে বুঝিয়েছেন কি বলেছেন যে ব্যক্তি কোনো নেক কাজের নিয়ত করলো কিন্তু সেটা এখনো সে করে নেই কাতাবা হলা ইন কামিল একটি নেবেন আর ওই ব্যক্তি দেখুন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 খারাপ কাজের কল্পনা করার যে গুনা সেই গুণা তো তাকে লেখা হবেই না এমনকি সেই কাজটা যদি সে না করে সেটাকে যদি ছেড়ে দেয় তাহলে আল্লাহ পাক তাকে পরিপূর্ণ একটি নেকি দান করবেন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 বড় এহসান করেছেন অনুগ্রহ করেছেন যে ভালো কাজের নিয়োগ পাওয়া যায় আল্লাপা করে। তাহলে ওই ব্যক্তিকে আল্লাপাকে একটি পরিপূর্ণ স্বয়াব দান করবেন তো ভালো এবং মন্দ এই কাজটি শুধু নিয়ত করার কারণে সে আজর এবং স্বয়াবের অধিকারী হচ্ছে বিধায় এই হাদিসটি ইমাম নাহিম উনি এই বাবের যেটা অন্তরে ভালো ধারণা করলে মুখে উচ্চারণ না করলেও আল্লাপাক সেটাকে আমল বলে গুণ্য করে আল্লাপাক তার স্বভাব এবং বদলা আল্লাপাক দান করেন এরপরে যে হাদিস হাদিসটি অত্যন্ত লম্বা হাদিস হাদিসটি হলো এই যে অমর বিন্তাহ রাজি আল্লাহ তিনি বলেন আল্লাহ নবী সাসামের কাছ থেকে তিনি শুনেছেন আল্লাহ বললেন যে তিন জন ব্যক্তি তোমাদের পূর্বের যারা ছিলেন তোমাদের পূর্বে যে লোকগুলি ছিলেন তাদের থেকে তিন জন ব্যক্তি তারা পথে সফর করছিল বলছেন হাতটা আল মাবিদ তারা রাত্রে অবস্থান করার জন্য রাত্রি তাদেরকে পেয়ে বসেছে রাত্রে ঘুমানোর জন্য তারা একটি গর্থে তারা আশ্রয় নিল এবং সেই গর্থে তারা প্রবেশ করলো গর্তে যখন প্রবেশ করেছে তখন উপর থেকে একটি বড় পাথর গড়ে এসে ওই গর্থের মুখটি বন্ধ করে দিয়েছে তখন তারা বললো বললেন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 যেটা আল্লাহর সন্তুষ্ট জন্য করা হয়েছে এমন কোন আমলের ওসিলা দিয়ে যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি তাহলে আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারেন ফলুল একজন ব্যক্তি বললেন যে আয়াল্লাহ আমার কাছে পিতামা বৃদ্ধ অবস্থায় আমার কাছে ছিল আর আমার যেটা দৈনন্দিন তাদেরকে মাঠে ঘাস বাড়ি নিয়ে আসার পর আমি তাদের দুধটাকে দহন করে সর্বপ্রথম আমার মা বাপকে পান করাতাম এরপরে আমার পরিবারের অন্যান্য সদস্য আমি পান করাতাম তিনি বলছেন যে একদিন এমন হয়েছে যে ছাগল চড়ানোর পরে আমি একটু দেরিতে বাড়িতে পৌঁছানোর কারণে পিতা মাতা তারা ঘুমিয়ে পড়েছে সে বলছে যে আমার সেই অভ্যাস অনুযায়ী আমি সেই দুধটুকু আমার মা বাপকে না দেওয়া পর্যন্ত আমার সন্তানকে দিলাম না এবং আমার মা বাপার মাথার কাছে আমি নিয়ে দাঁড়িয়ে থাকলাম যতক্ষণ পর্যন্ত তারা ঘুম থেকে না উঠবে আমি দাঁড়িয়ে ছিলাম এমনকি সকাল হয়ে গেছে এবং সকাল বেলা আমি তাদেরকে সেই দুধ নিয়ে দাঁড়িয়ে থেকে দুধ পান করিয়ে তারপরে আমি আমার সন্তানদেরকে দুধ পান করাইছি তিনি বলেন আয়াল্লা আল্লাহ ফালতু তিনি বললেন আয়াল্লা আমি যদি এই কাজটি আল্লাহ তোমার সন্তুষ্ট যদি করে থাকি আয়াল্লাহ তুমি তাহলে এই কাজের ওসিলেই আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করে দাও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 আমি তার চেয়ে সবচেয়ে বেশি আমি সে চাচাতো বোনকে ভালোবাসতাম তার সাথে অপকর্ম করার জন্য বহুত আশা এবং ইচ্ছা করেছিলাম সে আমার কাছ থেকে সবসময় সে অস্বীকার করেছে এবং সে আমাকে এই সুযোগ দেয়নি কয়েক বছর পর আমি একটি সুযোগ পেলাম তার শর্ত অনুযায়ী একশো বিশ দেহাম আমি তাকে এই শর্তের উপর তাকে দিতে রাজি হয়ে গেলাম যে আমাকে অপকর্ম করার সুযোগ আমি তাকে ইত্তাকিল্লা তুমি আল্লাহর ভয় করো এবং হক আদায় না করে আমার সতীতা নষ্ট করিও না সে বলছেন আমার সারা জীবনের প্রেমিকা ভালোবাসার ব্যক্তি এই কাছে পাওয়ার পরেও আল্লাহ আমাদের এই বিপদ থেকে উদ্ধার করো আমাদের এই গুহার পাথরটা আল্লাহ তুমি সরিয়ে দাও তো আল্লাহ বলছেন যে পরে তাদের কি ঘুরেছে আরেকটু সরিয়ে গেছে কিন্তু এখনো বের হতে পারে নাই তৃতীয়জন ব্যক্তি সে বলছে আমার কাছে একজন কৃষক ছিল একজন মজদুরি করেছে তার টাকা না নিয়ে সে চলে গেছে আমি তার টাকা দিয়ে ছাগল কিনেছি তারপরে সেটা আমার ব্যবসায় লাগাইছি এমনকি তার টাকা থেকে অনেকগুলি ছাগল উঁট এবং গরু প্রায় এক মাঠ ভরে গরু ছাগল উঁট তার জন্য হয়ে গেছে বহুদিন পর ওই ব্যক্তি যখন আমার কাছে এসেছে তখন আমি তাকে বলেছি যে দেখো সে বলেছে যে আমি একদিন মজদুরি আপনার কাছে রেখে গিয়েছিলাম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 তিনটি কাজ করেছে আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য যার জন্য আল্লা পাক তাদেরকে এই বড় বিপদ থেকে উদ্ধার করেছে তাহলে আমরাও হে মুসলিম ভাই নেক আমলের ওসিলাই আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন এবং আমরা যদি এভাবে আহ দোয়া করি এবং খালিস ভাবে কোনো এফাজত আল্লাহর জন্য করি আল্লাহ পাক আমাদের হেফাজত কবুল করবেন তার উত্তম বদলা দান করবেন আল্লাহ আমাদের প্রত্যেককেই তার খারিজ ভাবে নিয়ত খারেজ করে عملقرج توف دانكر وآخر دعوانا عن الحمد الله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته